কুল্লাবিদাতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্না আউযু বিল্লাহি মিনাশ শাইতানি রজীম ইননা আদ-দীন 'ইনদাল্লাহিল ইসলাম ওয়া ক্বালা তাআলা আল্লাযীনা ইস্তামিউনা আল-ক্বাওলা ফায়ัตতাবাউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইkahum উলুল আলবাব সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান আল্লাহ আমাদেরকে সাপ্তাহিক ঈদের দিনে তার ঘরে মিলিত আলহামদুলিল্লাহ সালাত এবং সালাম মানবতার মুক্তিযুদ্ধ সর্বশেষ নবী নবী মাহমদ সাল্লামের ওপর রাহমত এবং করুণা বর্ষিত হোক সাহাবাই করাম তাবেইন তাবে তাবেইন আইমাই মুস্তাহিদিন হোক কেয়ামত পর্যন্ত যারাদিনে হকের ওপর সম্মানিত উপস্থিতি আজকে আমরা दुटा विषय नहीं इंशाला आलोचना करबर आलो मध्य आज रिलीजिय एक्सट्रीमिजम धर्मी उग्रता सम्पर्व अति निकटवर्ती असुरा संक्रांत विषय संक्षिप्त आलोचना हो इशालाउफिकील्लाताबर अब्दुल्लाजी सम्मानित उपस्थिति बर्तमान समय बांग्लेशर सब आलोचित गंत्रास जंगीबाद धर्मी उग्रता विभिन्न समय जेटा लक्ष्य जे कर ढात एक एटक हईल एट इनवार्सिटी छात्ररा नजरदारजिदर उफरे मसजिदर खुदवार मजे एवं सारा देश एक जन विश्वस्त अवस्था तैरियल अवस्था देर यह कृतकरणीय आ सम्पर्ये सचेतन हो दरकार कारण आपी जो उन्नीस एक इंग्रेजित अनेक बहु रक्तर बनीम स्न देश पृथ्वी द्वितियों बृहतम मुस्लिम देश जनसंख्यार दिख दिया देश, आगे देशर सामिस्तान पाकिस्तान एक फेलियर कान्ट्री गेशा समय सफल होते स्नता की चाहना देश जनपद आप परवर्ती प्रजन्मरा ए रखम परिस्थिति सम्मुखीन हो যদি আমরা এটা না চাইয়া থাকি তাহলে আমরা কিছু করণীয় আছি এটা শুধু গোটি কয়েক মানুষ সরকারের হলে হইতো নয় সমাজের নেতৃস্থানীয় লিডার হলে করতে না আমরা প্রত্যেকেরও প্রত্যেকের অবস্থান থেকে কিছু দায় দায়িত্ব আছে করণীয় আছি সম্মানিত উপস্থিতি সাথে সাথে এটাও আছে যে আন্তর্জাতিক চক্রান্ত এই বিষয়ে আমাদেরকে সচেতন হইতেইব আমরা দেখি যে পৃথিবীতে এই কিছুদিনার ভিতরে কয়েকটা দেশ ধ্বংস করা হয়েছে কয়েকটা দেশের মানুষকে হত্যা করা হয়েছে নির্যাতন করা হয়েছে এবং সেই দেশগুলা কোনো মুসলমানরা করছে না বরং সে মুসলমান দেশ সমূহ ধ্বংস করা হয়েছে আমরা যদি কি আফগানিস্তান আমরা দেখি যদি ইরাক আমরা দেখি যদি লেবিয়া যে যারা এইগুলা জনপদ সমূহ ধ্বংস করছে তারা আমরা ইয়া লেশন দেয় তারা আমরা ইয়া শিক্ষা দেয় যে সন্ত্রাসের বিরুদ্ধে তারা মানবতার কথা হয় এটা খুব স্পষ্ট বিষয় যে আল্লাহ আল্লা সুবাহানাউ তাল্লাহ কেছেন যে তারা মানে ইহুদি খ্রিস্টানরা কোনো সময় আমরা বন্ধু হইত নাই বিশ্বাসী আমার বন্ধু হইতো না এবং আমরা দেখি যে তারা বিভিন্ন চক্রান্তের মাধ্যমে এবং এই সে যে দেশগুলা ধ্বংস করছে সেখানে তাদের এজেন্টদের মাধ্যমে তারা তাদের এই কর্মসূচি বাস্তবায়ন করছে তাদের এই যে ষড়যন্ত্র তাদের যে এই পরিকল্পনা তাদের যে যে প্ল্যান এই প্ল্যান বাইরে বাংলাদেশ নাই এতে আমরা কেউ সচেতন হইতাম যে আমরা যেন আমার আশেপাশের মানুষ যেন আমরা দেশের মানুষ যেন তাদের এই চক্রান্তর মাঝে নিপতিত না হয় এবং আমরা যেন এই ব্যাপারে আমরা নিজেরা সচেতন করতাম পারি আমাদের পরিবারের আমাদের সোসাইটির মানুষগুলো সচেতন করতাম পারি সম্মানিত উপস্থিতি যে যখনও কোনো দেশ ফেইলিয়র হয়ে যায় কোনো দেশ যখন তার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারে না সেই অজুহাতে মূরলরা আসিয়া এই দেশও তারা মাত্র বুড়ে করার সুযোগ পায় আমার দেশ বহু সম্ভাবনাময় একটা দেশ এজন্য আন্তর্জাতিকভাবে এখানে বিশাল একটা সংক্রান্তের মধ্যে আছে এবং সেই মোললরা তারা চার যে এই দেশের উপরে কর্তৃত্ব তারা কর্তৃত্ব প্রতিষ্ঠিত করত এই অবস্থায় আমরা করণীয় সর্বপ্রথম করণীয় বলিয়া আল্লাহ সুবাহ খানাউ তাল্লাহ আমরা সাহায্য কামনা করতাম আর আল্লাহর সাহায্য তখনই সম্ভব যদি আমরা আল্লাহর যথাযথভাবে ইবাদত করি এবং আমরা যদি আল্লাহর ইবাদত করতে গিয়া যে সবথেকে বড় আল্লাহ সবথেকে বেশি গুসা যে কারণে সে কারণটা হলে গিয়ে এই মুক্ত যদি আমরা আল্লাহর ইবাদত করতাম পারি তাহলে অবশ্যই ইনশাল্লাহ তাল্লাহ আমরা সাহায্য করব আল্লা সুবাহ যারা ইমান আনব এবং ন্যাক আমল করব তারারা আল্লাহ সুবাহানা করছেন যে তারারের পৃথিবীতে কর্তৃত্ব দান করবা আল্লা সুবাহ যারা নেক আমল ইমান এবং ন্যাক আমল করে তারা দেখছেন হায়াতবা দান করবা তারার উত্তম জীবন দান করবা আল্লা সুবাহায় আল্লাহ করিম আল্লা সুবাহায় সুসংবাদ দিছন যারা ইমান আনবো এবং ন্যাক আমল করব তারার এই জান্নাত দান করব তো সফলতা দুনিয়াতে হইব আখারাতে হইব তাহলে আমাদের মূল খাজ হইব গিয়া যে আমরা যদি আল্লাহর সাহায্য চাই পাইতাম চাই তাহলে আমাদেরকে ইমানটারে শির মুক্ত ইমান করতে হইব এবং আমলটারে বেদাত মুক্ত করতে হইব সন্ন্যার উপরে প্রতিষ্ঠিত আমল করতে হইব আমলের ফাহার হল্লোহিত নয় বিশাল আমল হল্লোহিত নয় বেশি আমল হল্লোিত নয় আল্লা সুবহানুবহান জীবন এবং মৃত্যুদান করছেন আহসানা আমল করবার লাগি আকসারা আমল নাই বেশি আমল করবার লাগি নাই কিন্তু আমরা আমরা আমরা এমন এক সোসাইটিত বড়ো হয়েছি এমন এক সোসাইটিত আমরা বসবাস করি যে সোসাইটির মানুষে বেশি আমল করতে স্যার আর বেশি আমল করতে গিয়া যে আল্লা সাহানা তালায় তার মনোনীত ব্যক্তি সর্বকালের সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী মাহমুদুর রসুল্লা সাল আলাইসাল্লামরে প্রেরণ করছেন উসাত হাসানা হইয়া উত্তম নমুনা হইয়া তাহলে দেখা যায় যে আমরা তান হাসতে কি উত্তম নমুনা গ্রহণ না করিয়া তারপরে তাজকিয়া নবসর তরিকা আছে জিহাদর তরিকা আছে বায়াতের তরিকা আছে তারপরে আমরা প্রত্যেকটা ইবাদতার ক্ষেত্রে গাদা কাজীবর নিজস্ব একটা আছে নামাজের ক্ষেত্রে দরকার নামাজের ক্ষেত্রে আমরা নিজস্ব তরিকা আছে আপনি যদি জানেন যে সিয়ামর ক্ষেত্রে রোজার ক্ষেত্রে নিজস্ব তরীকা আছে আমরা হজর ক্ষেত্রে গেলে আমরা দেশের মানুষের হজ গিয়া মদিনাত গিয়া শেষ হয় আর মুসলমানোর তাহিদপন্থী মানুষ হলোর হজ গিয়া শেষ হয় যে তারা গীতা করিয়া কুরবানি করার পরে মাতা খামাইয়া আনলে তাদের হজের আনুষ্ঠানিকতা সুন্নাপন্থী মানুষের হজের আনুষ্ঠানিকতা শেষ হয় মক্কাত আর বেদাতপন্থী মানুষের হজের আনুষ্ঠানিকতা মদিনা পর্যন্ত গিয়া ফুসায় আপনি যদি সিয়াম পালন করতে চান সিয়ামের ক্ষেত্রে দেখবা যে আমরা কিছু কিছু আছে নিয়মক ঢুকিয়ে দিচ্ছি তাহলে এই ক্ষেত্রে আমরা করতে হইব আমরা এইগুলোতে গিয়া আইডেন্টিফাই করতে হইব আমরা খুঁজিয়া দেখতে হইব যে কোন জায়গার সমস্যা আছে এবং সমস্যা যেটা আছে সেটার সংশোধন করতে হইব সেটারে চিকিৎসা করতে হইব সেটারে বাদ দিতে হইব কোনোটা যদি বাদ ফুরিয়ে যায় তাহলে সেটার আমরা ফুরা করতে হইব সম্মানিত উপস্থিতি আমরা যদি দেখি যে এই দেশ নামে অসংখ্য দল অসংখ্য গ্রুপ দেশে খাস করেন মার্শাল আমরা কিন্তু দায়ী টু সম্পর্কে প্রত্যেকটা গ্রুপর প্রত্যেকটা ব্যক্তির ইসলাম সম্পর্কে তা নিজস্ব চিন্তা যারা দ্বারা আছে গ্রুপর অক আর দলের আর ব্যক্তিগত গ্রুপ সে আমরা মনে করি যে কোরআন এবং শূন্য আমরা মানবু আমার মতো হইয়া আমার ফিরসাবর মত হইয়া আমার দলের মত হইয়া এর জন্য আজকে মুসলিম একতা নাই এবং আমরা বিভিন্নভাবে বিভক্ত হয়েছি এবং রাখিয়া গেছে না এই হুম্মারে সেইটা আমরা অনেক বিচ্ছিত হই গেছি জেলা আমরা জমিনও ফেঁত ফরতে করতে কি তা হয়েছে আইল বহুত হরিয়াছে আইল আর জাগাত নাই ঠিক অনুরূপভাবে আমরা ইসলামের যেফ সাল এবং জরিফ সালাইয়া আইলটারে জেলা জমিনার আইল ঠিক করা লাগে ওলা ইসলামের যে বিষয়গুলো আমরা ঢুলি গেছে হরি গেছে এগুলারে ঠিক করতে হইব সম্মানিত উপস্থিতি আপনি ভুল বোঝার কোন সুযোগ নাই যদি সমাজের লোক আপনার বাপদাদার লগে আমার বাপদাদার লগে আমার এলাকার মুরব্বিয়ানের লোক আমার ফিরসাবর লোক আমার আলেমুলামার লগে যদি ইসলামর কোনো বিরোধ না থাকে তাহলে আমরা এই আলে মুলামার হতা সমাজের হতা এই বুজুগানের দিনের কথা মানতে আমরা কোনো আপত্তি নাই যদি মিল থাকে তাহলে আমরা মানতে কোথাও আপত্তি নাই কিন্তু যখনও আপনি দেখবা বিরোধ লাগিয়ে গেছে তখনও আপনারা সচেতন হইতেই তখন আপনি সিদ্ধান্ত নিতে হইব যে বাগদাতার তরিকা রাখতা রাখা না মোহাম্মদ রসুল্লা সাল্লা এক্ষেত্রে আপনার সচেতন হইতেই আপনি যদি মনে করেন যদি সে যদি মনে করে যে বাগদাতার তরিকা মোহাম্মদুর রসুল্লাহামরিকাটা কিয়া শ্রেষ্ঠ আর ওইটারে মানিয়া নেয় তাহলে তার আল্লাহ সুহান্তীতাই মানতে হইব সম্মানিত উপস্থিতি আমরা মানতে রাজি নাই আমরা দেখা যাইব কিছু মাসালাত মানতে রাজি আছি নামাজ মাসালাদ মানতে আছি আত বান্দার মাসালাত মানতে রাজি আছি ও দেখা যাইব রাফেদা মানতে রাজি আসিও দেখা যাইব যে আমি আসি কিন্তু দেখবো পেটটিসিং সিস্টার পেটিসিং ব্রাদার যখন আপনি ইসলাম রেখবাফিস পরিপূর্ণ ভাবে ইসলামের মাঝে আমরা যেখানে আমার ভাল লাগে ওখানেও ঠিক আছে আমরা দেশে একটা কথা আছে বিচার মানি তাল আমার তা আমার অবস্থা ওলা আমরা অবস্থা ওলা সেদিন এক এক ঘটনা হইলিয়া যে একজন এটি হইরা প্রেকটিসিং সিস্টার তাই প্রস্তাব পাঠাইছেন আর যে আপনার আমার বিয়া কর্তা হবা কিন্তু আমার বিয়া করার পরে আর বিয়া করতে পারতেন্ট দিতে আমার পরে রাজি কিন্তু হইতে তাই রাজি আসেন কিন্তু রাজি নাই অথচ আল্লাহ সমান হতে আল্লাহ করছেন যা করছেন এই মাসটা গিয়ালে দেখা পেটটি নন পেটিসিং সব সমান এত গিয়ারলে দেখা আমরা ওখান আল্লাহ সুবাহন দিচ্ছেন আপনার একজন পুরুষ কন্ডিশন দিয়েছেন আল্লাহ সুবহান প্রতিষ্ঠা না করতে পারলে তাহলে তুমি একটা সন্তুষ্ট দেখো আমার আপত্তি করার সুযোগ নাই আল্লাহ সুবান হতে হলে আপনার এই প্রায়রিটি দিস আমরা রাজি নাই আমরা এখন ইকুয়াল রাইট শিখিয়েছি আমরা পিতা মাতার অধিকার দিতে রাজি নাই ইসলামে যখন পিতামাতার অধিকার দিছে ইকলে দেখা যাইব নামাজ আর ইসলাম কারণ ইসলামের তিন শ্রেণী মানুষের খুব উঁচু মর্যাদা দিছে একটা ঐ লোক শাসক ইসলামী মুসলিম ইসলামিক শাসক রে মর্যাদা দিছে আর ওই লোকি পিতামাতা রে আর তৃতীয় গিয়া ইস্তিল ফাসাদ স্বামী রে কিন্তু আমরা এই জায়গায় গিয়ে আসলে অধিকার নেই আমার রাইটস নেই আমার ফ্রিডম অফ স্পিচ নাই আমি কিন্তু ইসলাম ব্যারিয়ার দিছে আপনি যেটা মনে সাহিতা করতে পারতাম কারণ আপনি আমি যখন ইসলাম গ্রহণ করছি আমরা যখন শাহাদা সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবাহ আমরা এই ইসলাম যথাযথ ভাবে জানার বোঝার এবং মানার তৌফিক দান করলাম আমি সম্মানিত উপস্থিতি যে কথা খাত আসলাম যে আমরা ইসলামের অনেক দল অনেক গ্রুপ অনেক আছে কিন্তু জিকির তরিকা দ্বারা যারা জিকির করে তারা তারা আল্লাহর সন্তুষ্টির কিন্তু তরিকাটা তারা নিজস্ব তারা ডায়রি আছে টুপি আছে আপনি অনেক সময় দেখবেন যে আপনার থেকে লম্বা দাঁড়িয়ে আপনার বেশি মেহনত করে ফাগলি বান্ধার যে মেহনত করছে সুন্নাত চর্চা গিয়েছে না ফাগলি বান্ধার যতখান করছে যদি শিকাত করতো তাহলে তার জীবনে অনেক সুন্না প্রতিষ্ঠিত থাকলো অনেক কিন্তু ফাগলির মানুষের মাঝে ফেলাই দিচ্ছে মানুষের দেখিয়া কয় বা দেখানি তো এই গরমের তুই ফাগলি ফিন্দ তোর ফাগল কোনো বাড়িতে গিয়ারলে বিয়া বাড়ি গিয়া খয় না আমরা মাটির বইয়া খাই আমরা চেয়ার ও খাই না আপনাকে দেখানি খুব ফরেসগার মানুষ অথচ খানিত হারাম খানিত বাতিল খানিতে খার সন্নতি তৈরি খাওয়া কি যাই ইসলাম দেখে মাটি বইয়া গাইত তা আমরা কোনো সাল্লা মাটির বইয়া খাইছেন ঘুমাইছেন না তো সোফার মাঝে যৌতুকদের নেওয়ার সময় ঠিক আছে আমরা দেখা নিয়ে আল্লাহ যে আমরা জিহাদা বাড়াইস অন্যের গাড়ি ভাঙিয়ারিকে জিহাদ হইয়ার বুটর সময় মিসামত মাতিয়ারি গিয়ে বোর্ডের কারচুপিও করি আর তলে তলে ব্যবসাও চলে। কিন্তু বাহ্যিক দেখাই আর আমরা তো তার মানে ফতুয়া দেওয়াত লাগলে তোয়ারি তা মুসলমান করিলি আর কাফির কই দিয়ার আমরা আমরা নিজেরা কাছে একজনে রাফে আয়েন করেন না রাফে আয়েন করার ফরজ বানাই নিলেন ইসলামে যেটার যতটুকু গুরুত্ব দিচ্ছে রাখা না এটা আমরা সচেতন হইতেইব যে ইসলামে যেটারে যে জায়গা গুরুত্ব দিছে আর আজকে এটার বহির প্রকাশ ঘটে কারণ যখন হওয়া হয়েছে যে দিন এলিয়া রাষ্ট্র ক্ষমতার নাম যখন সে একদলে আর ইসলাম আর আজকে মানুষ মারিয়া শেষর এন্ডিংয়ের দিকে যা ধর্মীয় ধর্মরে উগ্রভাবে উপস্থাপন করা অল্লাহি আপনার যে রাষ্ট্র ইসলামে অত গুরুত্ব দিছে না আজকে আমি আজকে মুসলমানের অত চিন্তা করবার লাগে না আপনি কই বাকিলা ইসলাম ও রাষ্ট্রপ্রধান নাইনি ইসলাম নাইনি মহাম্মদ রসুল ইসলাম রাষ্ট্রপ্রধান আসতে না নি আসলা আউবকর রাষ্ট্রপধান আসা উসমান রাষ্ট্রপ্রধান আসলা আলী রাষ্ট্রপ্রধান আসলাম মহাবিয়া রাষ্ট্রপ্রধান সাধারণ চিন্তা করতে একটা হাদিস রসদ সাল্লামে রাষ্ট্রপতিষ্ঠার লাগে একটা হাদিস কইসেন আপনি তো কোরআনের আয়াতবা ইয়া অপব্যা করবা কারণ কোরআন মানুষকে গুমরা যায় আল্লাহনি ইদুল্লি বিহি কাবা পিজাব করবা সংরক্ষণ করবা কিন্তু অর্থের বিকৃতি মানুষের করে আয়ার ঠিক আছে আয়ার ঠিক আছে কিন্তু অর্থের বিকৃতি মিনিংবাস এতে হলো আফনারে আর জানা যারা অজ্ঞ যার বুধ শক্তি ক্ষম তারারও রাস্তা কইয়া জিকা মুন তুমি যেটা জানো না যেটা যারা জ্ঞানী আছে তারা জিকার করো আহ জিকার করো থাকে সবাবলায় এরা আহলে জিকির নাই কারণ রসুদ সাল্লাহাম সাহাবাই কিরম তাবিনাবিন তারা কোনো সময় সহাবসফার করে না নাকি মরার সারা জিন্দগি কুরান লগে সম্পর্ক নাই মরার বাদে দেওয়া খান থাকি হুজুর আপনার দেখা যাইব আর মাদ্রাসা গুলা তো সাজোটা কোন জায়গা থেকে মারা গেছে মানুষ মারা গেলে তারা খুব খুশি হয় যে আজকে কিছু ইনকামর সুযোগইল বালা কিছু খাওয়ার সুযোগই লোক ওটা এলাকা ধর্মীয় শিক্ষা আপনি মনে মাদ্রাসা মসজিদ কোন দুর্নীতির লোক জড়িত নয় খালি মন্ত্রী মিনিস্টার হলে আর ইউনিয়নের অপব্যাক্ত করিয়া জড়িত। তারা টু পয়স কামার ই হালতে মকসুদেরা মাল হে আজবেরা চাল হে লাখ হাজার হাজার মানুষের অন্ধ করিয়া তারা ইনকাম করে সম্মানিত উপস্থিতি ধর্মীয় উগ্রতা বাস্তব আপনার স্যালারি শিখাইতেই আপনার স্যালারি যদি শিখাই না অনেক সময় আছি আমরা পেট্রি সিং আমরা প্রোগ্রামও আই আমরা ছোটো ছোটো বাচ্চা ইত্যাদার বাড়িতে কি বয়সইছে না বয়স ঐতে না দেখা যায় বয়সে পার্টির যুগ দাইছে নাইলে ন্যাশনালিস্ট পার্টির যুগ দলে কমিউনিস্ট পার্টির যুগ দিলাইছে নাইলে ধর্মীয় কোন উগ্র পার্টির যুগ দাইছে আপনাকে তার বয়সই না সে তো বুঝের হে যদি না বুঝে তার বুঝাইবার লাগে আরো মানুষ আছে চেষ্টা করে সেদিন আমি গর গেছি গিয়ালে আমার মেয়ে প্রশ্ন দুইটা করছে আমি খানতে ইচ্ছ হইলে আমরা সিনিয়র লিডার আসলা সিনিয়র আফা আসিলা তাই এই দুইটা টপিক দিয়ে আমি বুঝাইয়া দিলাম যে হাদিস তো ঠিক আছে হাদিসের শব্দ ঠিক আছে কিন্তু অর্থের বিকৃতি করিয়া ফরজ বানান অথচ আল্লাহ সুবাহবদ্ধ হাদিস দিয়া প্রমাণ কররা যে বিভক্তি হইলো কি ফরজ রসুল সাল্লাহ আলাইস্লামে বায়াতনি আরো আমরা এই বিষয়ে নিয়ে আলোচনা করছি রসুল সাল্লাহিসাল্লামে বায়াতনি সইন নবী হিসাবে রসুল হিসাবে রসুল সাল্লামার মারা যাওয়ার পরে রাষ্ট্রপ্রধান হিসাবে শুধুমাত্র হিসাবে অমরাতিস রাষ্ট্রপ্রধান হিসাবে ওসমান রাজি আল্লাহামের বায়াতিস হইন রাষ্ট্রপ্রধান হিসাবে আলী রাজি আল্লাহ বায়াত্রী হন রাষ্ট্রপ্রধান হিসাবে মাবিয়া আদি আল্লাহ বায়াতিস হই অন্য কোনো সাহাবিয়ে বায়াতিস তাহলে আমরা যদি দেখি যে আমরা যে নীতি আমরা যদি দেখি যে জিহাদ ইসলাম একটা বিষয় কেমন পর্যন্ত থাকবো জিহাদ খেউ এটা মনসুখ করতে পারতো না সেটি খেউ রহিত করতে পারতো না কিন্তু জিহাদ এটা নাই যে অন্যর গাড়ি জিহাদ এটা নাই যে ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান বলতে যেটা বোঝা যায় যে রাস্তায় যুদ্ধ করা সেটা ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের দায়িত্ব আপনার জেলা আপনার যদি অর্থনৈতিক আপনি যদি স্বাবলম্ব নেতা হন তাহলে আপনার উপরে জাহাত নাই কারণ জাহাতের শর্তই লগিয়া যে আপনার অর্থনৈতিকভাবে কীটা সামর্থ্যমান ডাক্তর আপনার হজল লাগিয়া আপনার অর্থনৈতিক সামর্থ্য থাকতোই আপনার অর্থনৈতিক সামর্থ্য নাই আপনার হজ নাই কিন্তু আপনার দেশও গরিবরও হজ আছে হয় মক্কা যাই দাওয়ার দাম টঙ্গির মতো যায় কি হজ হয়ে যাব নাউজবিল্লাহ এই ইবাদতো লাগি না এইটা ইসলামের মাঝে একটা রুকন আপনার বিশ্বাস করতে ইসলাম হজ আছে ইসলাম জাকাত আছে হয়তো আপনি কোনোদিন হজ করতে নাই কোনদিন আপনি জাকাত দিত নাই আপনি বালা মুসলমান কারণ এটা আপনার উপরে আইসে না ঠিক জিহাদ যুদ্ধ সেটা আপনার নাও ইসলামিক স্টেট যদি না থাকে না থাকে আর এই ধরনের জিহাদিবাদিহিমানিফলান আল্লাহ রসুল বিরোধী খাস দেখলে শক্তি দেওয়া পরিবর্তন করে দেওয়া ফার্স্ট ক্লাস ইমানদার তারপরে যদি মুখ দিয়া কর্মানদার্ড ক্লাস ইমানোর আমি ট্রাফিকের লোক মাইল লাগতাম না আমি কি তা বইয়া বইয়া খালি তসবি করতাম এই মাত্র দেখিয়েছি আমরা পয়েন্ট এ ফসাল দেখুন আমরা কীতা করতাম না হাদিস তো তো ঠিক আছে কিন্তু এই হাদিসটা মোহাম্মদ রসুল্লা সাল্লা জীবনীর হাদিসটা সাহাবাইক রামের জীবনের লগে মিলাই তৈব আমার একজনে যখন এটা গরম বস্তব্য দিল আমি তো বললাম মুসিবত ওই আজকে তো দারা খাইছি তখন আলহামদুলিল্লাহ কাছে সাহায্য চাইলাম আল্লাহ সুবহান আমার ফ্রে রকম্লা আমি আনসার ফাইলিলাম আমি তারপরে যখন ওই ব্যক্তি েশন যদি ঠিক হইয়া থাকে এই সংজ্ঞা যদি ঠিক হইয়া থাকে তাহলে কারণ মক্কার তিনশো ষাটটা মূর্তি আছে আর মুহমদ অন্য রা দিই গিয়া রওনা দিয়াও এর মধ্যে আল্লাহর সাহায্য আছে সাহায্য আছে গুহ আশ্রয় হয়েছিল আশ্রয় তারপরে কষ্ট করে গেছেন না তো মহাম্মদ রসুল্লাহাল্লাহাম তাই যদি ফার্স্ট ক্লাস ইমানদার হয়ে যাতে তাই কিন্তু মূর্তি তাকবা নদাম তাই অনুমান এটা অমর আল্লাহ বোঝ আছিল না তারা লাগছে যদিও খুব পল্লান মানুষ আসলাম সম্মানিত বসি দি এর দেয় আপনি ইসলামর যে বিষয়টা বুঝেন না যে বিষয়টা এটা আপনি সামনে রাখতে হইব তখন আপনি আমি সঠিক বুঝবো আর নাইলেবো যে স্কলার আলেমদের কাছ থাকিয়া যারা কোরআনারে সঠিকভাবে মানার চেষ্টা করেন যারা আলা আলাফ সালফেস আলহীন যেভাবে পূর্ববর্তী নেকাল লোকেরা অনুসরণ করেন। সেইভাবে অনুসরণ করার চেষ্টা করেন সেই সব আলেমদের কাছ থেকে আপনি হইবো এটা সন্ত্রাস এবং জঙ্গিবাদের সাথে ইসলামের কোন সম্পর্ক নাই এটা মানুষের ইসলামের উপরে মুসলমান হলে তৈরি হইয়া কিছু হট হ্যাডেড মুফাইয়া দেওয়া হয় এটার সাথে মুসলমানদের কোন সম্পর্ক নাই যারা কোরআন শুনান অনুসারী তাদের এটার সামান্যতম সম্পর্ক নাই যুগে যুগে হকপন্থী আলেমরা হকপন্থী ব্যক্তিত্বরা এটার প্রতিবাদ হরিয়াইছেন এটার লাগে আজকে আমরা হরিয়ার এবং আজকে এই সিচুয়েশন তৈরি সের দেয় নয় আজকে তাকি দশ বছর পনেরো বছর বিশ বছর আগেও যদি দেখুন যে আমরা বক্তব্য আমরা ওলামাদের বক্তব্য দেখবা যে যুগে যুগে তারা এইটা হইয়াছেন আপনি যদি দেখেন যে যুগে যুগে আলেমরা সব থেকে আহলেসুন্নার আলেমরা যে বিষয় নিয়েছেন ফিৎনাথু তাকফির মানুষের তাকফির কাফির খরার ফেতনা সম্পর্কে আমরা এডুকেশন সেন্টার সিলেটে আজ থেকে কয়েক বছর আগে আমরা সবাইছি ফিতনাথু তাকফির শেখ নাসিরুদ্দিন আলবানির বই যে কোন মুসলমানের কাফের খাওয়ার ক্ষেত্রে আপনার এই সতর্ক থাকতেই ফেতনা খারিজিরা তৈরি করছে প্রথমেড মুসলমান তারা নিজেরা এইটা খারিজিরা এই প্রথমে শুরু করছে তারপরে শিয়ারা যুগ হইছে তারপরে থাকিয়া শিয়া এবং খারিজিয়া কিনা আজকেও আমরা সোসাইটিতে আসে এটা থেকে আপনি আমরা সচেতন হইতেইব সম্মানিত উপস্থিতি সামনে আমরা এমন একটা মাস আল্লাহ আল্লা সুবাহ সম্মানিত চারটা মাসের মধ্যে একটা মাসে আমরা আসতে অবস্থান করি আর মহরম মাস মহরম মাসের দশ তারিখ আশুরা আমরা আশুরার কথা শুনলেও মনে হয় যে কার্বালার সংঘটনা এমনভাবে আমরা সমাজে প্রচলন করা হয়েছে এমনভাবে প্রচার করা হয়েছে আর বিশেষ করে খোলা উলাইলিয়া হেডকয়ার্টার তো সিলেট জৌনের তো এটা কিনা হয়েছে এমনভাবে প্রচার করা হয়েছে যে আসুরা মানে এজিদার হুসেনের ঘটনা খারবানার প্রান্তের ঘটনা আমরা মনে মজায় অথচ সাথে আশুরার সিয়ামের সাথে দূরতম সামান্যতম কোন সম্পর্ক নাই এই ঘটনাগুলা রসুল সাল্লাহ আলাইস্লাম যখন বখারি মুসলিম হাদিস আছে রসদ সাল্লাইসাল্লাম যখন মোদিনাথ গেলাম গিয়া দেখলা যে ইহুদিরা এই দিনটা খুব সেলিব্রেট করেন তারা আশুরারে মহরমর দশ তারিখ রে তখন বসু সাল্লা সাল্লামে তারা রে জিকার যে তোমরা এই দিনটার উদযাপন করো এই দিন কিয়র শ্যাম পালন করো হইলে যে আল্লাহ সুবাহ আল্লাহ সুবাহে মুসালাম রে ফেরাউনের কবল তাকিয়া এই দিন কিতা করছি মুক্তিদান করছোন ফেরাউন বাহিনী লৌহিত সাগরের মাঝে ডুবাইন এবং এই অবস্থা তাকিয়া এই সিচুয়েশন তাকিয়া এই নির্যাতিত অবস্থার তাকে মুক্তি দান এই সুক্রিয় স্বরূপ মোসা আল্লাহি সাল্লামে এই দিন শিয়াম পালন করতাম এটাটাই আমরা পালন করি মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলি সাল্লামে কহিলা যে মোসার এই ইবাদতার ক্ষেত্রে সবথেকে বেশি হকদার আমরা এটাই রসুল্লা সাল্লামে নির্দেশ দিলা যে নিজে পালন এবং নির্দেশ দিলা সাহাবাইকেরামলারে শিয়াম পালন করবার লাগে এটা রমজানের শিয়াম ফরজ হইবার আগে আশুরার শিয়াম মুসলমান কাছে ফরজ আছেন বাধ্যতামূলক আছে তারপরে যখন রমজানর ফরজ সিয়াম ফরজ হয়ে গেল তখন আর আসুরার সিয়ামটা হয়ে গেল নফল বাছুন্না সিয়াম হয়ে গেল অন্নপর্ণাতে রসদ সাল্লাহ আলাইসাল্লামে কইছেন যে যদি আমি আগামী বছর বাছিয়ে থাকি ইনশাআ আল্লাহ কইছেন যদি আল্লাহ আমার আগামী বছর বাছিয়ে রাখেন তাহলে আমরা নয় এবং দশ তারিখ শিয়াম পালন করব তাহলে আমরা বুঝলাম যে কেউ সস্লা ইসলাম এটা কোচন যে ইসলামের প্রত্যেকটা ইবাদত কাফের বেদিনকলোর লগে কীটা করতে বিরোধ করতে তারা যেটা করে লগে আমরা মিল থাকত না তারার কালচারের লগে, তারার ইবাদতের লগে আমরা মিল থাকত না আজকে দুঃখজনক হলো সত্য আজকে তারার কালচারের লগে তারার সংস্কৃতির লগে তারার আনুষ্ঠানিকতার লগে আমরা যেন অতপ্রোতভাবে জড়িত হয়ে গেছি কি ইসলামিক কি অন ইসলামিক সব বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ বার্থডে পার্টি করতে হইব এলাকরেও দেখা যায় মাইল লাইস বাচ্চাঞ্চন মন রক্ষা করতে হইব তারপরে বিয়া বাড়িতে আইলে তো খালি ক্ষুদার মাঝে এলাকা ইসলাম আর কিছু না ইসলাম হিজাব কবুল করার ক্ষেত্রে আর ক্ষুদবার ক্ষেত্রে শেষ খুববার শেষে হুজুরি একটা দোয়া করিয়া শুরু ব্যস্ত পাঠাই দিলা আর এরপরে শুরু হয়ে গেলো বেয়া আগেও বেয়া যায়পোনা পরেও বেয় ইসলামের বিয়া খুব সহজ জিনিস আসিল ইসলামের বিয়া খুব ইজি বিষয় আসিল রসাল্লা ইসলামে লংটি দিয়েও বিয়া দিচ্ছেন খুব আনতেলাওতর বিনিময়ে বিয়া দিচ্ছেন আর আজকে বিয়াটা হয়ে গেছে খুব কঠিন বিষয় আর যে গেছে সহজ বিষয় বদলি গেছ ইসলামের মধ্যে জেনা আছিল আস কঠিন আর বিয়া আসিল সহজ আজকে বিয়া কঠিন আর যে না গেছে সহজ আজকে বিয়ার কঠিন বানাই বিয়া করতে ফাঁস লাখ চার লাখ লাগবে চার লাখ ফাঁস লাখ নাই এখন বিয়াকিটা করতে এখন কোর্ট মেরিজ আন্ডারগ্রাউন্ডও কিছু করবো কথা করতে হরে রান জোয়ান ফুড়ি আজকে সোসাইটিত গিয়া দেখোকা গ্রামও এখনও এই প্রবলেম কম আইছে আইসে হাওয়া লাগছে টাউনও গিয়া দেখো কালে হিজাবি নাকাপি ফুড়িনি বই রিস্ট সিলেলে বিয়ন না আমরা রুকিয়া সারিয়ালে এতো সাজ করি আমরা কইা কেউ কিছু করিলনি বান মারিললোনি বিয়াট খাইলি আসলে বিয়াট খাইছে না তার নিজে পড়া বেশি করলি এখন এখন তার লেখাপড়ায় মিলতে হইব চাকরি মিলতে হইব করতে করতে বয়স পাড়ি গেছে এখন বয়সে মিলেন না সেলাকিয়া আমরা দেশের সিলেটি ভাষা এখন বীজ লাউজে লাল এখন সমস্যা ওলাইছে মা ফড়াইরা কি ইসলামিক ইসলামিক মেডিকেলও ফড়াইতেই আমার এই উচ্চ শিক্ষিত করতে একটু দেখবা মানে ডিসি এস পি সব বাল্য বিবাহ নিষিদ্ধ করবার লাগে বাল্য সেক্স নিষিদ্ধ এটা হয় না আমি এটা সেমিনারে গেছিলাম ডিসি এ ডিসি আসলাম বাল্য সেক্স নিষিদ্ধা চান যে হালাল ভাবে করতো বিয়া এটা নিষিদ্ধ করতে চান কিন্তু হারামভাবে খরলা নাই ছোট বাচ্চা হিবাইতে করলে আন্ডারগ্রাউন্ড করলে কোন সমস্যা না এটা আমরা সচেতন হইতেইব আল্লা সুবানও তাহলে আমরা বোঝার তৌফিক দান হরক্ষা সম্মানিত উপস্থিতি আসুরা সংক্রান্ত যে বিষয়গুলো আল্লাহ সুবাহিত করছেন জিলখত জিলহজ মহরম এবং রজম মাস আমরা মহরম মাসে অবস্থান করি আর এবং মহরম মাসের দশ তারিখ এলো আশুরা নয় এবং দশ তারিখ আমরা সিয়াম পালন করতে হইব আশুরা সংক্রান্ত বিষয়ে রসুদ সাহাবায় কেরাম রাদি আল্লাহ তারা যেহী মুসলিম উনিশ নম্বর হাদিস এই বর্ণনার দেখা যায় যে মহিলা সাহাবি হলে তারা ছোটো ছোটো বাচ্চা রেখিত কর্তা সিয়াম পালন করা আসর আসুরার এবং বাচ্চারা শান্দিত চিন্তা করসর বাচ্চা যারা খান দিতো খাই লাগিয়া তখন মহিলা সাহাবীরা তারা কিতা করতে তারা খেলনা দিয়ে তারা রাখতা বাচ্চা ধরে যাতে খেলনা খেলাইতে খেলাইতে ইফতারের সময়টা আই আর আমরার বড় মুঠো হয়ে গেছে খাইতে খাইতে ফাস্ট ফুডর খানি তারপরে কই না নাইগুর বয়স না রাখবো এখন ফিট গলি যাব তে রোজা বাচ্চাই রাখতো সার আমরা মা বাফে কিতা করি কই না না মানি লোক সামনে বসা থেকে রাখবায়নে। এনে ডিফারেন্স তারা সোসাইটি আর আমরা সোসাইটির মাঝে পার্থক্য খান যে তারা তারা চেষ্টা করছে কিভাবে রাখা যায় আর আমরা শাহি মুসলিমের বর্ণনা আইস যে রসদালাম রমজানের সিয়ামর ফলে সব থেকে উত্তম সিয়াম আসুরার সিয়াম আমরা আসুরার সিয়াম পালন করতাম আমরা দেশ কইবা যে একটা শিল্লক আছে এটা শ্লোক আছে ইসলাম জিন্দা হতায় হর কারবালা কার থেকে কারবালার ইসলাম কি জিন্দা হইছে না ইসলাম মুর্দা হইছে কারবালার ঘটনা মাধ্যমে ইসলামর ইসলামটা কমন কতজন ইতিহাস করছে। অথচ দেখো গা যেমন হজুর হলে ডায়লগ মাররা ইসলাম জিন্দা হতায় হয় কার্বালাকাবাদ কোনো জায়গায় মাইটায় লাগিল একটু গরম এই হইব একদম কারণ আমরা এই সোসাইটির শিয়া দ্বারা শাসিত আসলাম আপনাদের কুলা উড়াল আলী আমজে সিলেট শাসন করছেন ঢাকার লালবাগর কেল্লাতে গিয়া ঢাকা পুরা বাংলাদেশে শাসন করা হয়েছে আপনাদের নাম জানেন আলিবর্দি খান এটা সবাই লেগে শিয়া আছেন মোগল অধিকাংশ শিয়া এর দ্বার আমরা আছে নাম অফিসে আলী আগে হাসান হুসেন এইগুলা লাগছে কারণে মহর্রম আজকে যারা মুরব্বী আছেন যারা বাড়ি মুরব্বী আছেন গেলে জিগার করবো মহর্রম এই কোলা উলাত এই বিভাগ কিলা উদযাপন করে হয়তো আগে এখন অনেকটা কমছে এখন অনেক জায়গা মন্দির আছে তারার তারা এগুলা করে ও সিলেটর উনিশ মাইল হয়ে একটা জায়গা আছে উনিশ মাইলের মন্দির আছে তারা তারা এই যে দশ দিন আছে দশ দিন তারা সেন্ট্রেল ফিন্দি এলাকার মানুষের নিরামিষা খায় দুঃখে এদের যোগাযোগ এরা মক্কামুদ্দিন আর ইসলাম যেটার সাথে ইসলামের কোন সম্পর্ক নাই আল্লাহ সুবাহান্লাহামে আসুর আরাম সম্পর্কে ফজিলত সম্পর্ক হয়েছেন শাহি মুজলিম উনিশশো নম্বর হাদিস আল্লাহর বুঝতেই সগিরা গুনা মাফ হয় কবিরা গুণা তহবাদ দ্বারা মাফ হয় এটা রসুদাহামে নয় এবং দশ তারিখ সিয়াম পালন করার কথা কইছেন এবং তাহলে কই আগামী বছর যদি বাঁচিয়া থাকি কিন্তু আগামী বছর আইবার আগে রসদি সাল্লাম মৃত্যুবরণ করছেন এগারো দশ এবং এগারো তারিখ শিয়াম পালনের অভ্যাস আমরা কিছু কিছু মানুষের আছে কিন্তু এই ব্যাপারে যে বর্ণনা আছে এটা বিশুদ্ধ নাই আল্লা সুবাহানাউ তাহলে আমরা এই সঠিকভাবে আমল করার তৌফিক দান সুরক্ষা যে নয় এবং দশ তারিখ যাতে আমরা শিয়াম পালন করতাম পারি মোহরম নয় এবং দশ তারিখ ইসলামর সব বেশি ক্ষতি করছে যারা আহলে বায়াতর মায়াকান্না দিয়া শিয়ারা আজকে আমরা দেশ আমরা দেশের আলেমুলামারা তারা শিয়া আলোর দ্বারা ইনফ্লুয়েন্স তারা শিয়া আলোর দ্বারা ইনফ্লুয়েন্স হওয়ার কারণে দেখা যাইব যে ওই যে আশুর আইসে আশুরার সময় দেখো মিটিং করে। মিছিল করের বিবৃতিদের আমরা তথাকথিত ইসলামী মানুষগুলা তারা দেখব অনেক সরকারের বিবৃতিদের পত্রিকার মাঝে যে এই সরকার এজিদ বাহিনীর চেয়ে আরও খারাপ হয়েছে হৈ এজিদ আর হইয়ল গিয়া বর্তমান সরকার আমরা এজিদ্ ফককে করিয়া না কারবালার ঘটনা অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা এজিৎ বাহিনী সেদিন যে ঘটনা করছে এটা কোন অবস্থাতে ওইটা টলাইট হওয়ার মতো নয় কিন্তু এইটা না এর অর্থ ওইটা নাই যে শিয়ারা যেটা হরটা ওই লোক আমরা হইতাম পৃথিবীর সব বর্তমান বিশ্বের সব থেকে ভালো একটা দেশের নাম যদি আপনারা কই যে আপনি হইতে হইব আপনি যদি সত্যিকার জাজমেন্ট হরিয়াতে হন ইনসাফের ভিত্তিতে আপনি হইতে হইব সৌদি আরব না কিন্তু আপনারা কইয়ার যে বর্তমান বিশ্বের সবটা বালা নাম হুবকা বর্তমান সমাজের সব বালা মানুষের নাম হুবকা এখন যদি আপনার এলাকার সব বালা মানুষের বিরুদ্ধে যদি আপনার কথা যায় সব থেকে বর্তমান বিশ্বের সব থেকে বলা দেশের বিরুদ্ধে যদি আপনার কথা যায় তাহলে বুঝতে হইব যে আপনি আবেগ দ্বারা তাড়িত আপনি ইনসাফিতে বক্তারা যে শিয়া বিপ্লব করলে এখন বিপ্লব করতে হইব শিয়ারা কিতা করে শিয়া সাহাবি ছাড়া বাকি সব সাহাবিরে গালি দে আউবকর গালি দে অমর রে গালি দে ওসমান রে গালি দে তখন আবেগ প্রবণ কিছু মুসলমান আছে ধৈর্য দান্য করতে পারেনা তারা গিয়ে কারণ আপনি টয়লাইট করতে পারতেনা আমি ইংল্যান্ডে যখন আসতাম একটা শিয়া মহিলাই আমার সামনে জেলা আউবকর অমর সম্পর্কে কথা কইছে যে আমারও মনে হইছে যে আমার মনে হচ্ছে যে আমি যদি ক্ষমতা থাকতো আর আমরা দেশে বিপ্লব করা দেখো আসুরা আসুরার পালন করার সম্পর্কে আমল করার ক্ষেত্রে আমরা অত দরদ নাই আমরা যতটা দরদ যে আসুরার দিবস পালন করবার লাগে কারবলার দিবস পালন করবার লাগে আল্লাহ সুবাহ আমরা বোঝার তৌফিক দান এবং এইসব পন্ডিত এবং ইসলামী চিন্তাবিদ খপরও পড়ছে আমরা দেশের মানুষগুলো আল্লাহ সুবাহ আমরা দেশের মানুষগুলারে সঠিক গাইড ফলো করবার সঠিক হেদায়ত ফলো করবার তৌফিক দান কর এবং আমরা স্কুল কলেজ মাদ্রাসা এই ইতিহাসগুলা চর্চা করা হয় আপনারা যারা স্কুল কলেজে পড়ছেন বিষাদ সিন্ধু নামে একটা প্রবন্ধ আছে এটা মিথ্যা গাজাকুরি কাহিনী আর এইটা দিয়া এইটা যখন চর্চা করা হয় আমরা ছোটবেলা দেখছি এটা শিল্পীটা আসলে গিয়া কারি তেওতা উদ্দিনও কইতো কুলচি মারে কিলা কুলচুমারে দাওয়াত দিলা না ফাতেমারে আর ফাতেমার বাড়ির সবে গেলা গিয়া আলে দেখা গেল খানি দেখা এখন সব খৈল হয়ে গেছে বা ফতর হয়ে গেছে তখন হেসে তখন ফাতেমারে দাওয়াত দিলা ফাতেমারে ইয়া বৃসটি ফেরস্তা ইয়া ফেরস্তায় বৃহস্তি ড্রেস দিলা ডেস্টবিন দেওয়া গেলা তারপরে খানি সব ঠিক হয়েছে আর কাহিনী গানের মধ্যে হইতো ও রে দয়াল্লাহ তোমার খেলা খেপারে বুঝিতে কইয়া কইয়া কইতো আর আমরা বেডিনতে বইয়া বইয়া খান দিতা মনে আর গান মিউজিক বাজাই অচ্ছা কাহিনী কর আর কোন দি বইয়া ওটাই লগে আমার সোর্স অফ নলেজ বিশাদ সিন্ধু লোক আমরা সোর্স অফ নলেজ আমরা সোর্স অফ লগিয়া এই বেস ইজে ওর আর মকসুদুল এই দুইটার মধ্যে হেদায়ত আছে আল্লাহ সুহানের সঠিক ভাবে হেদায়ত অর্জন করার তৌফিক দান খরু কা যারে হেদায়ত দান করবা তাদের অন্তর্ভুক্ত আমরা খুব এই সম্পর্কে সম্পর্কে অনেক গণতন্ত্র কুফরি জিনিস বাই দ্য পিপুল ফর দ্য পিপুল অফ দ্য পিপুল গণতন্ত্র একটা কুফরি সিস্টেম এই সিস্টেম লগিষ্ট সম্পর্ক নাই ইসলাম আল্লাহ মনোনীত জীবন ব্যবস্থা আল্লাহর মনোনীত ওয়েসলাম আমরা ইসলামিক সিগরেট জানি না কোন দিন আমরা দেশ বার হয় ইসলামিক গণতন্ত্র আছে জান্ন কোন দিন কেতা হয় আল্লা সুহানহ তাহলে আমার বুঝার তৌফিক দান ফুরক্ষা আমার সমাজেও আসুরার নামাজও আছে আর ক্ষতি তো আছে বর্ণনা করা হয় যে ঔদিন আসুরার দিন কেতা করছেন আদম আলা সৃষ্টি করছেন তার উদ্ধার করা হয়েছে বার হয়েছে ইব্রাহিম আলি সাল্লামরে ঐদিন আগুন তাকিয়া হেফাজত করা হয়েছে তারপরে ইউনুস আলাই্লামরে জেল তাকি মুক্তি দেওয়া হয়েছে ইয়াকুব আলাইসাল্লামরে এই দিন তার জ্যোতি ফিরিয়া দেওয়া হয়েছে ইনুসা আলাইলামে মাসর ফের তাকিয়া বার করি দেওয়া হয়েছে মাফ করি দেওয়া হয়েছে সুলা বাদ সাহী দান করা হয়েছে মাফ করা হয়েছে আর ওদিন নাকি কিয়ামত জিব্রাহিল হাদিসে জিব্রাহিলের মধ্যে আছে জিব্রাহিল্লাম মানুষের রূপ ধারণ করিয়াই মহাম্মদুরসাল্লা কইসন যে কিয়ামত খবী হইব মোহাম্মদুরসাল্লা কইসন প্রশ্নকারীর উত্তরদাতা বেশি জানেন না আমি মোহাম্মদ জানি না এই যখন প্রশ্ন করছেন কিছু কিয়ামতর আলামতের কথা কই কিন্তু কিয়ামত হবে এটা কই পারছেন না কিন্তু আমরার দেশে চর্চা আছে যে মহরমর দিন কিতা হইব পৃথিবী ধ্বংস হইব আল্লাহ সুহান্লাহ আমরারে বুঝার তৌফিক দান ফরকা আমরা আত্মীয়স্বজন বন্ধু বান্ধব যারা মারা গেছেন তারা জান্নাতির ফেদুর সফিফ খুক্ক্কা আমরা যারা জীবিত আছি তারা জীবনযাপন করার তৌফিক দানুক্কাফিল্লাহ রবীল